বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাত আলহামদুলিল্লাহেরা বিশ টিভি বাংলার যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা কাদের পথে চলব নিয়ামত প্রাপ্তদের পথে চলবো হেদায়ত প্রাপ্তদের পথে চলবো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 তারা যে বোকবাদিতের পিছনে বস্তুবাদিতের পিছনে ছুটে চলে সেটার অনুকরণ করবেন না আবার তারা যে মন গড়া মরমীবাদ আধ্যাত্মবাদ সন্ন্যাসবাদ রচনা করে বৈরাগ্যবাদ রচনা করে বেদা আতি তরিকার রচনা করে বেদে আতি জিকির রচনা করে বেদাতি মরাকাবা বেদাতে ধ্যান রচনা করে বেদাৎমূলক বায়াত ইত্যাদি এগুলো তৈরি করে ওগুলোর অনুকরণ আপনি করবেন না কারণ তারা কিছুই জানে না যেই ব্যক্তি সরিয়া থেকে বাইরে গিয়ে কোনো কাজ করে সরিয়া বহির্ভূত কাজ করে সেই কিছু জানলো না এবং সে যা করল সেটা তার মনের হাওয়া মনের প্রবৃত্তি হয় সেটা শাহ অন্তর্ভুক্ত না হয় শুভ হাতের অন্তর্ভুক্ত হয় সে নফসের যে ছাওয়া পাওয়া কামনা বাসনা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 আমি কিতাব দিয়েছি তারা এটা পেয়ে সন্তুষ্ট তারা খুশি হয় খুশি হয় কোরআনের উপরে তারা সন্তুষ্ট হয় আবার দলগুলোর মধ্যে এমন দল আছে যারা কোরআনকে তো ভালোবাসে বিশ্বাস করে কিন্তু সব বিশ্বাস করে না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 রক্ষাকারীও নাই কেউ তোমাকে রক্ষা করতে পারবে না এখানে আহওয়া বা কুপ্রবৃত্তি বলতে ইহুদি খ্রিস্টানদের কুপ্রবৃত্তি বলা হয়েছে কোরআনের বাইরে যেটাই মানুষ করবে এটাই মানুষের হাওয়া হয় শাহাওয়াত না হয় শুভহাত এগুলির অনুকরণ করার কোনো সুযোগ নেই এগুলি অনুকরণ করতে গেলে আমরা ধ্বংস হয়ে যাব এজন্যই আরেকটি আয়তা আল্লাহ বলেছেন বল আল্লাহর হেদায়ত যদি তাদের মনের চা পিছনে তুমি চলো তাদের হাওয়ার অনুসরণ করো তাদের কুপ্রবৃতির অনুসরণ করো তাহলে আল্লাহ পক্ষ থেকে আল্লাহ ছাড়া তোমার কোন সাহায্যকারী অভিভাবক বলতে আর কেউই থাকবে না ১২০ আল্লাহ তালা আমাদেরকে বুঝালেন প্রিয় দর্শক তাহলে বুঝা গেল ইসলামী শরিয়ার মধ্যে যেটা নাই স্পষ্ট উন্মতের মূল অংশ যেটা করে না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 আল্লাহ আমাদেরকে এগুলি থেকে রক্ষা করুন প্রিয় দর্শক সময় হয়েছে একটা বিরতির ইনশাআল্লাহ বিরতির পর আবারো আসছি অপেক্ষায় থাকুন шейখ মুসলেহ উদ্দিন কারণ আল্লাহ এই গ্রাফি এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই। অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য জনহান পাঠিয়েছেন হেদায়তের জন্য सम्रचार सकाल नीच टी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 शुक्रवार थे सम्प्रचार सकाल साढ़े अबूरा रसुल्लाम रमजान पर सर्वोत्तम सियाम आल्लार मास मुहर्रम सिया फरज साल पर सर्वोत्तम सालात हल सलाम से ही मुस्लिम द्वित खंड सिया हाथ संख्या छश एगारो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 পরজগতের সফলতার জন্য রাখতে হবে শুধু আল্লাহর উপর ভরসা পরবর্তী অনুষ্ঠান বিরতির পর আবারও আসলাম যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে যাদের পথে চলা যায় না তাদের সাথে আমাদের একটা বিপরীত মুখী চাল থাকতে হবে তাদের মতো আমরা হতে পারি না আমরা যদি সহি সুন্নায় বিচরণ করি আমরা দেখব নবী সালাম কিভাবে আমাদেরকে মকদুব আলাইহিম এবং দলিনের পথ থেকে দূরে থাকতে সর্বদা তিনি আমাদেরকে নসিহত করেছেন এবং আমাদেরকে হেদায়েত দিয়েছেন চৌত্রিশশো বাষট্টি নম্বর হাদিস ইহুদি খ্রিস্টানরা তাদের চুল সাদা হলে তারা খিজাব লাগায় না অতএব তোমরা তাদের বিপরীত কাজ করো তোমরা খিজাব লাগাও তাদের চুলদাঁড়ি সাদা থাকবে বুড়োদের কিন্তু মুসলিম বৃদ্ধের চুলদাড়ি সাদা থাকতে পারবে না মেহেদি লাগাতে হবে খিজাব লাগাতে হবে খিজাব দেখলে বুঝে যাবে এই বৃদ্ধ লোকটি মুসলিম আর খিজাব না দেখলে বুঝে যাবে এই বৃদ্ধ লোকটি হয় না হয় খ্রিস্টান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 এবং বাইরের কর্ম অঙ্গ প্রত্যঙ্গের কর্ম দুইটা মিলিয়ে সেটাতে মোস্তাকিম হবে এবং একটার সাথে আর একটা গভীর সম্পর্ক ভেতরের বিশ্বাসটা যেমন বাইরের আমলটাও তেমন হবে বাইরের আমলটা যেমন হয়ে যাবে ভেতরের বিশ্বাসটাও আস্তে আস্তে সেরকম হয়ে যেতে পারে যারা আলিম আলামার ড্রেস পরে তাদের মন চাইবে একটু ওয়াজ করি একটু মসজিদে যাই আলেমদের আখলাহ গ্রহণ করতে মন চাইবে ড্রেস একটি বাহ্যিক জিনিস এই বাহ্যিক জিনিস তার জগতে একটা প্রতিক্রিয়া করবেই আমার যে পুলিশের ড্রেস পরবে তার মন চাইবে একজনকে কলার চেপে ধরি অ্যারেস্ট করে আনি অথবা একটা ব্যাগ দিয়ে একটু পিটাই যে ড্রেসের যে বৈশিষ্ট্য স্বাভাবিক কেউ যদি মাথায় রুমাল দিয়ে আলেমদের মতো সাজে পাকড়ি বাঁধে তার মন সায় একটু ওয়াশ করতে এটা তার এই বাহ্যিক পোশাক যাদের পোশাক তার মনে তাদের একটা গুণ বৈশিষ্ট্য টেনে নিয়ে আসে এজন্যই রসুল্লা সাল্লাম মকদুবাল এবং হোক এটা চাইতেন না তাদের বিপরীতটা তিনি চাইতেন এই জন্য খ্রিস্টানরা তারা চুলদারিতে কোনো খিজাব দেয় না তাদের বিপরীতটা করো খিজাব লাগাও কালো রঙের খিজাব ছাড়া জান নেবো কালো রংটা ব্যবহার করো না কালো রং ছাড়া অন্য বিশেষ করে মেহেদি রঙের লাগাবার হুকুম এসছে প্রিয় দর্শক সহি মুসলিমের একটি হাদিস রয়েছে যেহেতু খিজাবের কথা এসছে কালো খিজাব যে লাগানো যাবে না সেটা স্পষ্ট নবী সাল্লাহাম বলেছেন যে কেয়া মতের আগে আমারও মতের মধ্যে এক কম আসবে কোনো খিজাব লাগাবে তারা খিজাব ব্যবহার করবে চুলকে কালো করে নেবে লাই হুনা রায়না জানা এরা জানাতে সুবাস পাবে না জান্নাতে যাবে না কালোটা বাদ দিয়ে কিন্তু মেহেদি সেটা হল মেহেদি এবং কাতাম একটা ঘাস এগুলো দেখুন রসুল্লাহ সাল্লাম তিনি কিভাবে তাদের বিরোধিতা করার জন্য আমাদেরকে বলেছেন খালিফুল মুশিক আহ আউফুল হা সই মুসলিম হাদিস নাম দুইশো উনষাট তিনি বলেছেন খালে ফুল মুস্ত মুস্তদের মতো হইও না তাদের পদবর্জন করো সেটা কি আরে বা মোজ ছোট করো মোচ ছোট করে দাও ওরা মোসলম্বা রাখে তোমরা মুসলম্বা রেখো আর কি ওরা দাড়ি কাটে তোমরা দাড়ি কেটো না আউ ফুললে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 বয়স হয়েছে দাঁড়িতে উঠবেই দাড়িতে আর বয়স আমার আগে উঠেনি দাঁড়িটা একটা ফ্যাশন একটা সুন্দর শয্যা তরুণদের একটা সুন্দর শয্যা এটা একটা সুন্দর ফ্যাশন আজকের অনেকে ফ্যাশন আপনার দাঁড়িয়ে রাখছেন রাখতে দিন রাখতে শুরু হোক একেবারে কেটে ফেলাচ্ছে তবু তো রাখা আরম্ভ হল আলহামদুলিল্লাহ হয়তো এই পদ্মারে একদিন পুরোপুরি দাঁড়িয়ে রাখার সে যখন আল্লাহ তাকে তফফিক দিবেন এর কল্যাণময়তা সে বুঝতে পারবে রাখতে পারবে দেখুন দাড়ি রাখলে আপনার দাড়ি আপনাকে বলবে যে তুমি সিনেমায় ঢুকতে পারবে না তুমি মদের পারে যেতে পারবে না তোমার দাড়ি আছে দাড়ি চায় তুমি ভালোদের সাথে চলবা এই বাহ্যিক দাঁড়িটাই আপনাকে নেবে আলেমদের সাথে ভালো লোকদের সাথে এবং খারাপ আস্থা থেকে বিরত রাখবে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 যদিও দাঁড়ি কাটার লোকদের মধ্যেও অনেক লোক ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা ওরকম নন কিন্তু তারপরে কোন না পয়েন্টে ওদের সাথে একটা মিল থাকবেই মারাত্মক জিনিস যে যার মতো হয় তার মনের মধ্যে সেরকম একটা ভাব আছে বিধায় তার বাহ্যিক আচরণের মধ্যে ওই জিনিসটা উঠে আসছে কোথাও অন্তরের গহীন কোনে হলেও প্রবৃত্তির পূজার একটা ভাব তার ভিতরে আছে আর করেছে বানাশিকরা এভাবে করে মঞ্চে এসে দাঁড়ি কাটতে কেটে ফেলেছে আল্লাহর হকুমের কোন তোয়াক্কা নেই তাহলে এখানে ফুল মুর্শিক মুর্শিকদের মোখালাবাদ করতে বলা হয়েছে দাড়ি কাটার রাস্তাটা হলো জাহান্নামিদের রাস্তা আর দাঁড়িয়ে রাখার এই সিস্টেমটা হলো জান্নাতিদের সিস্টেম তাদের রাস্তা একজন মুসলিমকে অবশ্যই জাহান্নামীদের রাস্তা ত্যাগ করতে হবে জান্নাতিদের রাস্তায় আসতে হবে জাহান্নামিদের রাস্তা যাওয়া যাবে না এখন বাহ্যিক কেউ যদি এভাবে দাঁড়ি কেটে সে থাকে তার অন্তরের সাথে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 নবীর সন্না থেকে আমি সত্যি পারি না কারণ সরলেই আনীগ আমার বয় হয় এই একটু থেকে আরো একটু তারপরে আরো একটু এবার বাড়তে বাড়তে পুরোটাই আমি বাঁকা পথে চলে যেতে পারি এটাই বলেছেন আল্লাহালা যে ফালিয়া হাজারুল্লা জিন রিহি আন্ত্রী বাহম ফিথিনাতুন ওই শ্রীবাহম আজাহুল আলীম যারা রাসুলের মুখালাফাত করে তার বিপরীতে চলে তারা সতর্ক হয়ে যান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 যে ওদের মতো হইও না আরেকটি নির্দেশে তিনি বলেছেন অগ্নি পুজারীদের বিরোধিতা করো তাদের মতো হইও না তাদের মতো হলে পরে অন্তরের দিক থেকেও তাদের মতো হয়ে যেতে পারো এটাই জাহান নামে নিয়ে যেতে পারে খুবই সাবধান খুবই সতর্ক থাকতে হবে তাদের পথে চলা যাবে না প্রিয় দর্শক আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আজকে এই পর্যন্ত রাখলাম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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলহাসাল্লাম এর সন্ন্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ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 So if Jesus Christ peace be upon him died for three days, who control the world? That means if even God died? Right? The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong. Look, Dr. Jakirat Sange alapkori, Proti day, every day, every day, every day, and every day, every Bangladesh are in peace TV, Bangladesh. বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌরজগ